আসসালামু আলাইকুম প্রিয় আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দিনের উপর অটল অবিচল থাকুন সুস্থতার সাথে আল্লাহ সুবাহতে মুশগুল থাকুন এটাই আমাদের প্রত্যাশা আজ আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ মেসেজ তুলে ধরার ইচ্ছে করেছে। প্রিয় ভাইয়েরা বেশ কয়েকদিন থেকেই আমরা লক্ষ্য করছি কেউ কেউ উম্মাহ নেটওয়ার্ক এর নামে ফেক চ্যানেল ও আইডি বানিয়ে চালাচ্ছে এমনকি শেখ তামিম আল আদানি হাফিজের নাম দিয়ে আইডিও পেজ চালাচ্ছে উম্মাহ নেটওয়ার্কের ভিডিওর ভয়েস বিকৃত করে নিজেদের চ্যানেলে ভিডিও আপলোড দিচ্ছে এতে একদিকে আপনাদের প্রিয় এ চ্যানেল উম্মাহ নেটওয়ার্কের কাজের মানকে যেমন ক্ষুণ্ণ করা হচ্ছে অপর দিকে এর কারণে আমাদের অনেক ভিউয়ার্স এসব চ্যানেল বা আইডি গুলোকেও শেখ তামিমাল আদনানী হাফেজ উল্লাহ কর্তৃক পরিচালিত কিংবা অনুমোদিত মনে করছেন আসলে ওসব চ্যানেল কিংবা আইডি মহতারাম শাহেখ কর্তৃক পরিচালিত কিংবা অনুমোদিত নয় আমরা মহতারাম শাহেখের পক্ষ থেকে সবার কাছে এই বিষয়টি স্পষ্ট করছি উম্মাহর নিকট দিনের সঠিক পয়গ্রাম পৌঁছে দেওয়াই উম্মাহ নেটওয়ার্কের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য তাই আমরাও চাই সবার কাছে উম্মাহ নেটওয়ার্কের অডিও ভিডিও লেকচারগুলো ছড়িয়ে পড়ুক সকলে অনলাইন অফলাইনে এগুলো বেশি বেশি প্রচার করুক তবে অনলাইনে আমাদের চ্যানেলের কোনো ভিডিও পোস্ট করার ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে তা হচ্ছে স্বাভাবিকভাবে যে কেউ উম্ম নেটওয়ার্কের ভিডিওগুলো নিজেদের আইডি থেকে পোস্ট করতে পারবেন এতে আমাদের পক্ষ থেকে কোনো আপত্তি নেই আর এই ব্যাপারে সাইখের পক্ষ থেকে অনুমতি রয়েছে তবে তা হতে হবে ভিডিওর মাঝে এবং সাইখের ভয়েসের মাঝে কোনো কোন পরিবর্তন কিংবা পরিবর্তন ছাড়া আমরা আমাদের কাজগুলোকে কোনো ধরনের পরিবর্তন কিংবা পরিবর্তনের অনুমতি দেই না আর এটাও মনে রাখতে হবে কারো অনুমতি ব্যতীত তাদের কোন কাজে পরিবর্তন কিংবা পরিবর্তন করা সরিয়াইয়ের দৃষ্টিতে অনেক বড় অন্যায় সুতরাং এ ব্যাপারে সকলকে সচেতন থাকার অনুরোধ রইল আল্লাহ তালা আমাদের এ প্রিয় চ্যানেলকে কবুল করুন এবং এর মাধ্যমে আমাদের পুরো উম্মার মাঝে দীনবন্ধনকে মজবুত করুন আমিন